দর্শক ভাই বললাম আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী ফেদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে এতেকাপ সংক্রান্ত হম এতেক আরেকটি বাল্যকেবার যেটার মধ্যে মানুষ করে থাকে এতেক মানে বুঝতে হবে আরবি শব্দ আছে আর শরিয়তের পরিভাষায় এতকাপ বলা হয় আল্লাহর ঘর মসজিদের দীর্ঘক্ষণ অবস্থান করে। আল্লাহর আনুগত্য আল্লাহ আনুগত্যের জন্য মানে সেখানে মসজিদে অবস্থান করে আল্লাহর আনুগত্য সে করবে যে কোন মাধ্যমে আল্লাহর আনুগুত্যের জন্য যদি কেউ মসজিদে দীর্ঘক্ষণ অবস্থান করে সেটা নামে আছে শরীয়তের পরিবার সায়িকাফ এবং আরেকটা শব্দ আছে অকুফ এই অকুফটা সাধারণত সেটাও मान दीर्घ अवस्थान को माना क्या क्या दीर्घक्षण कबर स्थान अवस्थान करें जे रखर खादम कबरस्थान अवस्थान करा जाबर गदर्शन সম্মান প্রদর্শন করার জন্য কাত এগুলো হাসিল করার জন্য থেকে যদি কোনো কবরে অবস্থান করা হয় সেটার নামে অকুফ এই অকুফ অবশ্যই শরীয়ত কাজ যেটা আমরা সামনে বলবো যদি আল্লাহর ঘরে আপনার এতেকাফ করা হয় আল্লাহর আনুগত্যের জন্য তাহলে সেটা অবশ্যই এ বাদত এর প্রমাণ হচ্ছে আল্লাহর একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন যে আমি যখন বাইতুল্লাহ কে মানুষের কেন্দ্র বানিয়ে দিলাম এবং আহ আপনার নিরাপদ জায়গা বানিয়ে দিলাম তখন আমি বলেছি যে তোমরা মকাম ইব্রাহিমকে মুসল্লা বানাবে সালাতের জায়গা যেরকম করেন এবং আল্লাহ করেছি ঘরকে পরিচ্ছন্ন রাখবে তফকারীদের জন্য এবং এতদের জন্য এবং রুঘুকারী সেজাকারীদের জন্য তাইলে এখানে এতকাফের কথা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এবং সেটাও যখন তাদের জন্য ঘরকে পরিচ্ছন্ন যে তোমরা কখনো স্ত্রী সহাস করবে না মসজিদে এতে থাকা অবস্থায় তাহলে মসজিদে এতে থাকার ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে তাইলে বোঝা যায় এটা এবাদত সুতরাং এখানে আপনার সহবাস করতে নিষেধ করা হয়েছে একশো সাতাশি নম্বর আয়তের মধ্যে বলেন যে তোমরা স্ত্রী সবাস করবে না যখন তোমরা মসজিদে এতে কাপ থাকো তাহলে এখানে মসজিদে এতে থাকতে বলা হয়েছে এবং এই এতেকের উদ্দেশ্য আছে যে একজন মানুষ মানুষের সাথে সংসারত থেকে দূরে সরে গিয়ে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কোনো ঘরে একবারে অবসর হয়ে যাওয়া আল্লাহ সবাবের জন্য এবং আল্লাহর অনুগ্রহ হাসিরের জন্য এর বিপরীতে আরেকটি আপনার এতে মতো মত যেটাকে আরবি ভাষায় এতে বলে না সেটাকে খুব বলা হয় যে কোনো বুজুর্গের কবর মাজার ইত্যাদি অথবা কোন গাছের কাছে অবস্থান করা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 এবং সেখান থেকে এমন কিছু হয় যেটা আল্লাহ থেকে নিয়ম যেমন কাছে এবং বিশেষ করে আপনার যারা এরকম এতেক করে থাকে কবর মাজারের উপরে এরা আপনার আল্লাহর সৃষ্টিকে স্রষ্টার সাথে আপনার সাধারণত তুলনা করে থাকে এবং তারা এই কবরকে আপনার বায়ুল্লাহর মর্যাদা দিয়ে থাকে সাদৃশ্য মনে করে যার কারণে সেখানে তারা অবস্থান করে থাকে হ্যাঁ যেরকম ভাবে যারা তহিদ পন্থী তারা যেরকম আল্লাহর ঘরে অবস্থান করে যারা শির তারা এরকম ভাবে কবর মাজারের উপর অবস্থান করে থাকে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 তার পিতা এবং তার বংশধরদেরকে বলছিল যে এই যে ভাস্কর্য গুলো এইগুলা কি এগুলার পাশে তোমরা অবস্থান করতেছ হুম যে অবস্থান কেন করো হ্যাঁ তাইলে যে ব্যক্তি একই কথা প্রশ্ন করেছেন সুতরাং এরকম কেউ যদি কবরের উপর অবস্থান করে তাইলে সেই মুর্শিকদের কাজের মতো হয়ে গেল। মুর্শিখরা আপনার মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতো তো এরকম ভাবে কবরের পাশে যারা অবস্থান করে তাদের মত হয়ে গেল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 হ্যাঁ যে তারা যেরকম মূর্তি পূজা দিতে গিয়ে আরেকটি আবু বাউ আল্লাশির হাদিস যে তিনি বলেন যে আমরা একদম আকরমসাল ইসলামের সাথে মুনান যুদ্ধে বের হয়েছিলাম তখন আমরা কিন্তু নতুন মুসলমান বেশি দিন হয়নি যে আমরা কাফের ছিলাম जो रवाना कर देखे मुस्कृत बड़ई गाच आवस्थान कर तलवार गुरु लटक रखे जेटर नाम, दे नाम जाथान তখন আমরা এটা দেখার পর কিছুক্ষণ দেখলাম ঠিক করেন যেরকম ওই মুশিদদের জন্য যাতে আনোয়াদ আছে তখন রসুল আকরম কি উত্তর দিলেন সেটাই এখানে দেখার বিষয় রসুল বললেন আল্লাহর আশ্চর্য করে বললেন যে ইনাহাস বলেন যে এইগুলা হচ্ছে আপনার মানুষের স্বভাব হম মানে সংস্কৃতি যে একে অপরের অনুসরণ করে যে কাজ করা হয় যে কুলথুদে বলে যে তোমরা সেই সত্যার কসম খেয়ে বলছে যার হাতে আমার জীবন মানে আল্লাহর কসম খেয়ে বলছি একটা ইল্হ ঠিক করে দেন আল্লাহ ঠিক করে দেন যেরকম তাদের আছে তখন তিনি বললেন পালা ইনকুম কহারুন যে তোমার তো আসলে মূর্খ আমি কিসের ইলা ঠিক করে দেবে তোমাদেরকে আল্লাহকে বাদ দিয়ে হম সুতরাং বলে তোমরা তো এরকম চাইছিলে তো এই রসুল্লাহ এটাকে সিরকি কর্মকান্ড হওয়ার কারণে এরকম ইলাহকে চাওয়ার সাথে তুলনা করেছেন যে এই যে যে কোন গাছের নিচে বসে থাকা সেটা থেকে বরকত নেওয়া সেখানে তলোয়ার ঝুলিয়ে রাখা সেটাকে আপনার সিরকি কাজের সাথে তুলনা করেছেন হ্যাঁ এবং রসুল বলেছেন কাবুর না সালানা যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের সেই সংস্কৃতি গুলো অনুসরণ করবে সেটা ভবিষ্যৎ বাণী করেছেন রসুল আকুল্লাহ আলাইসলাম আদিষ্টা মুসাজ আহমদ তিরিমিজি এবং যারা কবরের বার্ষিক এরকম অবস্থান করে কবরের নৈকুট্য চায় কবর বার্ষিক চায় এরকম কবর জন্য অনেক ধরনের করে তারাও তাদের মতো এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা এরকম জায়গাতে কাফ সেটা অবশ্যই শিল্প হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্য বিরত রাখতে হবে আল্লাহান থেকে আমাদেরকে হেফাজত করুন আলিয়ান